আলোচিত হবে আমরা এখন আছি নোবতের পঞ্চম বছরে আগের দিকে ঘটনাগুলো কিছুটা রিক্যাপ করা যাক अल्लाह रसुल्ल आलही हेरा गुहब पवार निकटत मानुष्द इस्लाम दिखे आहवान शुरू करें एभव चल प्रय तीन बचर तक कुराइशरा इसलाम सम्पर् जानले खूब एक गा करनी तीन बचर पर जो प्रकाशे रसुल्ल सल्ला अलहल्लम इसलमर दावत नहीं कुराइश मिथ्यावत अस्वीकार शुरू करलें तुरशरा नरे चढ़े बसल एरपर तरा शुरू करल नाना रकम प्रोपागाना যা আমরা আগের একটি পর্বে আলোচনা করেছিলাম বেশিদিন না যেতেই তারা শুরু করলো অত্যাচার নির্যাতন যা শুরু হয়েছিল নবুর্থ বছরে যতই দিন যাচ্ছিল ছিল চা ততই মরিয়া হয়ে ছিল। প্রথমে তারা শুরু করেছিল ব্যঙ্গ বিদ্রোপ দিয়ে আর হাসি ঠাট্টা দিয়ে এরপর শুরু হয় অপমান মিথ্যাচার আর এক পর্যায়ে শারীরিক নির্যাতন নবগঠিত মুসলিম উম্মাহকে তাদের দিনের উপর অটল রাখতে নবীজি তখন দারুল আরকামকে একটি মিটিং পয়েন্ট হিসেবে চালু করলেন যেন মুসলিমদের এই দলটি সেখানে মিলিত হতে পারে এটা নবুয়তের চতুর্থ বা পঞ্চম বছরের একটি ঘটনা নবীজি সাল্লু আলি ওয়াসাল্লামের দাওয়াতের বিরুদ্ধে কুরাইসদের বিভিন্ন কুটকৌশল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে আরো আলোচনা করেছি অত্যাচারিত সাহাবিদের কাহিনী এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে সেগুলোর ব্যাপারে নিশ্চিত সঠিক তথ্য নেই তবে মোটামুটি বলা চলে নবুয়তের চতুর্থ থেকে ষষ্ঠ বছরে এই ঘটনাগুলো ঘটেছিল নুবতের পঞ্চম বছরের মাঝামাঝি সময়ে জুলুম নির্যাতনের মাত্রা এত চরমে পৌঁছল যে রসুল সাল্লাস্লাম তার সাহাবিদের আবিসিনিয়া হিজরতের অনুমতি দিলেন সেই বছরই রজম মাসে সাহাবাদের একটি ছোট্ট দল আবিসিয়ায় প্রথম হিজরত করে কোরাইশাদ পিছু নিয়েছিল কিন্তু তার আগেই তারা হাবাসের উদ্দেশ্যে রওনা হয়ে যান এরপর রমাদান মাসে ঘটে সুরা আন্নজম তিলাওয়াতের কাহিনী আমরা উল্লেখ করেছি এই ঘটনার কয়েকটি ভার্সন আছে তবে সবচেয়ে নির্ভরযোগ্য ভার্সন হচ্ছে যেটা সহিখারিতে উল্লেখ আছে রসুল্লাহ সাল্লু আল্লাম সুরআমের কিছু আয়াত তেলাওয়াত করেন তার চমৎকার কোরআন তেলাওয়াতে বিমোহিত হয়ে কোরাইশা মুসলিমদের সাথে এক যোগে শীজদায় লুটিয়ে পড়ে এরপর গুজব যে কুরাইশরা ইসলাম গ্রহণ করেছে আর সেটা শুনে হাবাসার মুসলিমরা পরের মাসেই মক্কার উদ্দেশ্যে রওনা দেন আর এসে আবিষ্কার করলেন এটা আসলে একটা গুজব কিন্তু ফিরে আসার পর মোহাজিজ সাহাবিদের ওপর অত্যাচার নির্যাতন আরও বেড়ে যায় তাই কিছুদিন পর আরও একটি বড় দল আবি হিজরত করে যা আবি দ্বিতীয় হিজরত নামে পরিচিত এরপর আমরা আলোচনা করেছি মক্কার বাহিরে থেকে আগত কিছু মানুষের কথা যারা মুশিদদের ইসলাম বিরোধী প্রোপাগায় বিভ্রান্ত না হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন অর্থাৎ কোরাইশের প্রোপাকাণ্ডা সত্ত্বেও ইসলাম প্রচার থেমে যায়নি তবে সার্বিক বিবেচনায় ইসলামের দাওয়া কিছুটা সীমিত হয়ে পড়ে কারণ কোরাইশদের চাপের মুখে ইসলাম গ্রহণ করে সংখ্যালঘুদের দলভুক্ত হয়ে যাওয়ার সাহস অনেকেই করতে পারছিলেন না সাথে তাদের ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা তো ছিল সব মিলিয়ে একটা স্টেলমেট অবস্থা কিন্তু নবগতের ষষ্ঠ বছরে মোর ঘুরে গেল ইসলামের দিকে এর পেছনে আছে মাত্র দুইজন মানুষের ইসলাম গ্রহণ যদিও তার সংখ্যায় মাত্র দুইজন কিন্তু তাদের ইসলাম যেন আর দুইশো মানুষের ইসলাম গ্রহণ থেকেও বেশি আলোড়ন সৃষ্টি করে আর সেই দুজন হলেন সেইদিনে অমার এবিন আল খাত্তাব এবং হামজা এ বিন আবদুল মোত্তালিব রাজি আল্লাহ আনহুমা হামজা এবং অমারের ইসলাম গ্রহণ নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব তবে তার আগে আমরা তিনটি কাহিনী জেনে নেব এই তিনটি কাহিনী হল তিন সাহসী মুসলিমের সাহসিকতার কাহিনী শুরু করা যাক সেইদিন আবু বকর রাজি আলাহু আনহুকে দিয়ে আবু বকর রাজি আল্লাহ আনহু আবি হিজরত করেননি মক্কায় তাকে বেশ কষ্ট সহ্য করতে হচ্ছিল তাই তিনি রসুল্লা সাল্লাই এর কাছে হিজরতের অনুমতি চাইলেন রসুল তাকে অনুমতি দিলেন সেখানে পৌঁছে তিনি গোত্রের কাছে একটা গোত্র আবু বকর সেখানে ইবিন সাথে দেখা করলেন ইবিন দুঘব তুমি কোথায় যাচ্ছ আবু বকর বললেন আমার সজাতির লোকেরা আমাকে অনেক কষ্ট দিয়েছে খুব খারাপ আঘাত করেছে এই কারণে আমি চলে আসতে বাধ্য হয়েছি ইবিন দোগাইনা বলল তোমার মতো একজন মানুষ তো স্বজাতির একটা সম্পদ এভাবে তো তুমি চলে আসতে পারো না তুমি দুঃখীদের সাহায্য করো গরিবদের প্রতি সহানুভূতিশীল তারা তোমাকে তাড়িয়ে দিতে পারে না তুমি মক্কায় ফিরে যাও আমি তোমাকে নিরাপত্তা দেব আবু বকর রাজি আল্লাহ মানুষ সম্পর্কে আমরা আগেই বলেছি কোরআশদের মাঝে তার বেশ কদর ছিল মানুষজন তাকে বেশ সম্মান করত আবকর জাহিলের থেকে একজন সচ্চরিত্রের মানুষ তার ব্যাপারে বেশ উঁচু ধারণা ছিল সবার আবু বকরকে এভাবে মক্কা ছাড়া হতে দেখে দুগাইনা বিষয়টা ঠিক মেনে নিতে পারল না ইবেন দুগাইনা ছিলেন নেতা গোছের লোক তিনি আবু বকরকে সাথে করে মক্কায় আসেন এবং মক্কায় সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে বললেন আবু বকর আমার নিরাপত্তার মধ্যে আছেন আমি বুঝি না এরকম একজন মানুষকে তোমরা কিভাবে দেশ থেকে তাড়িয়ে দাও সে তোমাদের সম্পদ তোমরা কীভাবে তার মতো একটা মানুষকে তাড়িয়ে দিতে পারলে আজকে থেকে তিনি এখানে থাকবেন এবং আমার নিরাপত্তার অধীনে থাকবেন কোরাইশদের লোকেরা ইবিনুঘাইনার কাছে এসে বলল ঠিক আছে আমরা তোমার নিরাপত্তা মেনে নিচ্ছি কিন্তু আমরা চাই না আবু বকর প্রকাশ্যে ইবাদত করুক সুতরাং দয়া করে এটা নিশ্চিত করো যে সে এই কাজ করবে না ইবিন দুঘু বকরের কাছে এসে বলল তোমার স্বজাতির লোকেরা চায় না যে তুমি তাদের কষ্ট দাও সুতরাং প্রকাশ্যের সালাদ আদায় করো না আগে আবু বকর ঘরের বাইরে সবার সামনে ইবাদত করতেন আইসার দিন ওয়ানহা বলেন আমার বাবা খুব নরম মনের একজন মানুষ কোরআন তেলওয়াত করার সময় তিনি খুব কাঁদতেন নারী পুরুষ বালক সবাইকে আবু বকরের খুশু আকৃষ্ট করত এটা দেখে কুরাইশটা খেপে যায় তাদের আশঙ্কা আবু বকরের প্রকাশ্য সালাত আদায় দেখে লোকেরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাই ইবিন দোকাইনা আবু বকরকে প্রকাশ্য ইবাদত করতে মানা করেন আবু বকর রাজি হন কিছুদিন আবু বকর রাদিল্লা আহু তার বাড়িতে গোপন ইবাদত করেন কিন্তু এরপর তার মাথায় একটা বুদ্ধি খেলে তিনি তার বাড়ির উঠানে একটা মুসাল্লা বানানোর সিদ্ধান্ত নিলেন তাই যদিও তিনি বাড়ির ভিতরেই ইবাদত করছিলেন লোকজন সেটা বাইরে থেকে দেখতে পেত আগের সেই সমস্যা আবারও ফিরে এলো। লোকজন জড় হয়ে তার ইবাদত দেখতে লাগল কোরাইশরা রেগে মেগে আবার ইবিন্দু গাইনার কাছে গেল বলল আমরা তোমাকে বলেছি আমরা চাই না সে প্রকাশ্যে ইবাদত করুক কিন্তু সে তো সেটাই করছে ইবেন দু আবু বকরের কাছে গিয়ে এ কথা তুললে আবুক্লাহ আনহু বলেন থাক আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি আমার এর প্রয়োজন নেই আমি আল্লাহর দেওয়া নিরাপত্তায় দেওয়ার শেষ পর্যন্ত তিনি আবুদোগাইনার নিরাপত্তা ফিরিয়ে দিলেন আবু অকরের এই কাহিনী থেকে শিক্ষণীয় বিষয় এক যখন ইবেন দুগাইনা তাকে জিজ্ঞেস করেন যে কেন তিনি দেশান্তরিত হচ্ছেন তখন আবু অকর রাজিউল্লাহ আনহু বলেছিলেন আমি আমার রবের ইবাদত করার জন্যই হিজরত করতে চাই আবু বকর হিজরত করেছিলেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য ব্যবসা বা অন্য কোনো দুনিয়াবি কারণে ভ্রমণ করেননি দুই ইবিন্দু গায়না আবু বকর সম্পর্কে খুব ভালো ধারণা রাখতেন পুণ্যবান মানুষ হিসেবে আবু বকরের বিশেষ খ্যাতি ছিল তিনি অভাবীদের যত্ন নিতেন দরিদ্রদের দান করতেন সত্যের পক্ষ নিতেন পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ আবু বকরের গুণগুলোর কদর করতে বাধ্য মুসলিমদের চরিত্র এমনই হওয়া উচিত তারা যে দেশের হোক না কেন তাদের মধ্যে এমন কিছু গুণ থাকা চাই যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কদর করবে এ সমস্ত গুণাবলীর কারণেই ইবিন্দুগাইনা আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দিয়েছিলেন তিন আবু বকরের সালাদ ছিল এক প্রকারের দাওয়াহ প্রকাশ্যে ইসলামের আচার অনুষ্ঠান পালন করা এক ধরনের দাওয়াতি কাজ যেমন হজ সালাদ সাওম ইত্যাদি প্রকাশ্যে করা মানুষকে দেখতে দেওয়া উচিত মুসলিমরা কিভাবে ইসলাম পালন করে কোরাইশরা ক্ষিপ্ত হয়ে ওঠে এই কারণেই তারা জানত যে প্রকাশ্যে ইবাদত করলে সেটা মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করবে কেননা আল্লাহতালা ইসলামের যেসব ইবাদত ও আচার অনুষ্ঠান পালন করতে হুকুম দিয়েছেন সেগুলো অনন্য হৃদয়গ্রাহী চার ইসলামের বার্তাকে প্রকাশ করে দেয়া মুসলিমরা যদি গোপনে ইবাদত করে তাতে আল্লাহর দুঃশ্মদের কিছুই যায় আসে না কিন্তু প্রকাশ্যে কিছু ঘটতে দেখলেই তারা প্রতিরোধ করবে তাই ঠিক সেটাই মুসলিমদের করা উচিত এমন কাজ করা উচিত যাতে মানুষকে ভালো জিনিস দ্বারা আকৃষ্ট করা যায় এবং তারা মুসলিম হয়ে যায় আর ভালো অন্তর ভালো জিনিস দ্বারাই আকৃষ্ট হয় দ্বিতীয় কাহিনী যাকে নিয়ে তার নাম উসমান ইবিন মাসৌন রাজিয়াল আনহু তিনি ছিলেন একজন মুহাজির। প্রথম হিজরতের পর তিনি আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে আসতে চান যেহেতু তিনি মক্কা ছেড়ে হিজরত করেছিলেন তাই কারো পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস ছাড়া মক্কায় নিরাপদে প্রবেশ করতে পারছিলেন না বিষয়টাকে কিছুটা বর্তমান সময়ের ভিসা বা পাসপোর্টের সাথে তুলনা করা যায় আমরা এভাবে চিন্তা করতে পারি যারা নিজ কোত্র থেকে মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করেছিলেন হিজরত করার মাধ্যমে কার্যত তাদের মক্কার পাসপোর্ট বাতিল হয়ে গেল যখন তারা আবার ফেরত আসলেন তখন তাদের নতুন পাসপোর্ট বা ভিসা লাগবে সেটা ছাড়া তারা মক্কায় থাকতে পারবেন না এই নতুন পাসপোর্ট বা ভিসা পাওয়ার অর্থ হচ্ছে মক্কা কোনো প্রমিনেন্ট ব্যক্তি থেকে নিরাপত্তা লাভ করা নিরাপত্তা বা আমান এই বিষয়টাকে কুরাই সম্মানের চোখে দেখত যদি কেউ কাউকে নিরাপত্তা দিত তাহলে অন্যরা তার ক্ষতি করত না যেসব সাহাবাগন তাদের নিজ গোত্রের হাতে নির্যাতিত হচ্ছিলেন তারা হয় হিজরত করেছিলেন কিংবা অন্য কারো কাছ থেকে নিরাপত্তা লাভ করে মক্কায় থেকেছিলেন আল্লাহ রুসুসাল্লু আলিয়াস্লামের ক্ষেত্রে তার নিরাপত্তা দিয়েছিলেন তার চাচা আবু তালিব যাই হোক উসমানকে নিরাপত্তা দিল কথা আলোচনা করেছি এবং সেরা কবি জাদুঘর আখ্যা দেওয়ার বুদ্ধি তারই ছিল আর তার কথাই আল্লাহ সুরা মুতিরে উল্লেখ করেন তো ওয়ালিদ ইবিন নিরাপত্তায় উসমান ইবিন মজুন মক্কায় প্রবেশ করেন মক্কায় ফিরে এসে আবিষ্কার করেন তিনি ছাড়া অন্য সব মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছেন নিজে নিরাপদ জীবন তাকে এতটুকু খুশি করল না মজলুম মুসলিমরা তাকে ঈর্ষান্বিত করে তুলল তার কাছে মনে অন্য সবার গুণামাফ হয়ে যাচ্ছে আর তিনি কিছুই করতে পারছেন না তিনি বললেন আমার সঙ্গীসাথী আর দিনী ভাইরা আল্লাহর পথে এভাবে অত্যাচারিত হবে আর আমি একজন মুশ্রীকে নিরাপত্তায় থেকে এই অত্যাচার থেকে সুরক্ষিত থাকবো और निरापदे ते बीर कसम वालेद भातीजा तुम क्यों एट करस्मान बल शुद्ध आल्ला चाह तोम चाहिए वालिद ठीक जेहेतुम प्रकाश्ये तुम्हें निराप्ता देोषणा कर সেহেতু এই নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার ঘোষণাকে অত্যন্ত বিশ্বস্ত ও সৎলোক হিসেবে পেয়েছি কিন্তু আমি একমাত্র আল্লাহ নিরাপত্তার মধ্যে আসতে চাই কিছুক্ষণ পর দেখা গেল উসমান বিন একটা জনসমাবেশে এসেছেন সেখানে তখন আরবের বিখ্যাত কবি লাবিদ তার একটা কবিতা আবৃত্তি করছিল আল্লাহ ছাড়া সবকিছু তার কবিতার মাঝ পথে বাধা দিয়ে বললেন না না তুমি ভুল বলছ জান্নাতের সুখ কখনই ম্লান হবে না কবি লাবিদ একটা ধাক্কা খেল সে তার নিজের গানকে বিশ্বাস করতে পারছিল না যে তা শ্রোতাদের মধ্য থেকে কেউ এভাবে ভুল ধরিয়ে দেবে কবি তার জল এসে কবির মুখের উপর ভুল সুতরে দেয়া এ কেমন আচরণ সে খুবই অফেন্ডেড হল কুরাইশদের উদ্দেশ্য করে বলল কে এই লোক তোমাদেরকে এভাবে হেয়া করার সাহস সে কোথা থেকে পেল শ্রোতাদের মধ্যে কেউ একজন বলল বাদ দিন সে হচ্ছে এক মাথা মোটা মোহাম্মদের ধর্ম অনুসরণ করে এর কথায় আপনি কিছু মনে করবেন না উসমান ছেড়ে যাবার পাত্র নন তিনি এই কথা জবাব দিয়ে বসলেন ব্যাস শুরু হয়ে গেল তাদের মধ্যে হাতাহাতি মারামারি এক পর্যায়ে কুরাইশাহ উসমানের চোখে ঘুষি মেরে বসে আল ওয়ালিদ বিন মহিরা এই ঘটনা দেখল উসমানের কাছে এসে বলল আচ্ছা কি দরকার ছিল তোমার চোখের বারোটা বাজানোর তুমি তো আমার নিরাপত্তার মধ্যেই ছিলে কেন সেটা ফিরিয়ে দিতে গেলে ইমানে বলিয়ান উসমান বিন মজুন তেজদীপ্ত গলায় বললেন না বিষয়টা তেমন না আল্লাহর কসম আমি তো চাই আমার ভালো চোখটিও যদি আঘাত পাওয়া চোখের মতো হতো সত্যি বলতে আমি এমন একজনের নিরাপত্তায় আছি যিনি তোমার চেয়ে শক্তিশালী এবং ক্ষমতাবান ওয়ালিদ আবার প্রশ্ন করলেন তুমি কি আমার নিরাপত্তার মধ্যে ফিরে আসতে চাও উসমান জবাব দিলেন না আমি আল্লাহর নিরাপত্তা থাকতে চাই একজন কাফের বা মুশ্রিক কিছু হারালে সেটা ক্ষতির খাতা ফেলে দেয় কষ্ট ব্যথা বেদনাকে ক্ষতিবাদে অন্য কোনো নজরে দেখার ক্ষমতা তাদের নেই কিন্তু একই ঘটনা একজন মুসলিমের জন্য সুসংবাদ মার খেয়ে ফোলা চোখ নিয়েও উসমান এবিন মাসউন ভাবছেন ব্যথার বিনিময়ে নিশ্চয়ই কিছু গুণা মাফ হল এটাই মুসলিমদের দৃষ্টিভঙ্গি ইসলামী দৃষ্টিভঙ্গি আরেকটি ঘটনা হচ্ছে আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আনহুর আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আনহু দাস ছিলেন না কিন্তু খুব উঁচু গোত্রেরও কেউ ছিলেন না তিনি হলেন সেই মুসলিম যিনি উচ্চ স্বরে ক্রাইস্টের সামনে কোরআন পাঠ করেছিলেন সুরা আর রহমান তার ঘটনাটি বর্ণনা করেছেন ইবিন হিসা তিনি বলেন মক্কায় রসুল্ল আলহামের পর যে ব্যক্তি সর্বপ্রথম উচ্চ স্বরে কোরআন পাঠ করেন তিনি হচ্ছেন আবদুল্লাহ একদিনের সাহাবিগণ সমবেত হয়ে বললেন আল্লাহর কসং কোরাইশরা কখনো তাদের সামনে গাউকে উচ্চস্বরে কোরআন পড়তে শোনেনি এই কোরআন তাদের শুনিয়ে পড়তে পারে এমন কেউ আছে কি তখন আবদুল্লাহবিন মাসুদ্দুল্লাহ আনহু বললেন আমি পারি তারা বললেন তোমার উপর তারা আক্রমণ করবে আমরা এই আশঙ্কা করছি আমরা চাই এমন কেউ এগিয়ে আসুক যার এমন আত্মীয় স্বজন রয়েছে যারা তাকে কোরাইশদের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করতে পারবে আবদুল্লাহ এ বিন বললেন তোমরা আমাকে এই কাজটি করতে দাও আল্লাহ আমাকে রক্ষা করবেন পরদিন এববিন মাসুদ রাজিয়াল আনহু দুপুরের সময় কাবার চত্বরে পৌঁছলেন তখন কুরাইশ নেতারা তাদের আড্ডাখানায় যথারীতি উপস্থিত ছিল তিনি মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে উঁচ স্বরে বিসমিল্লা সহ সুরা আর রহমান পড়তে পড়তে সামনে এগুলেন এ সময় কোরাইশ নেতারা মনোযোগ দিয়ে তা শুনল এবং তারা বলতে লাগল উম্মে ছেলের কি হল তারা নিজেরাই বলল সে নিশ্চয়ই মুহাম্মাদের কাছে আসা বাণী সমূহের কিছু একটা পড়ছে এই বলে তারা সবাই একযোগে তার দিকে ছুটল সবাই তার মুখমন্ডলে আঘাত করতে লাগল তিনি নির্বিকার ভাবে পড়ে যেতে লাগবেন এরপর যত দূর পড়া আল্লাহর ইচ্ছা ছিল তত দূর পরে তিনি সিয় সঙ্গীদের কাছে চলে গেলেন আর তার চেহারায় কুরাই আঘাতের চিহ্ন ফুটে উঠল সঙ্গীরা তাকে বললেন, আমরা তোমার তাঁর এই বিপদ নেমে আসার করছিলাম। তিনি বললেন। আল্লাহর দুশ্মনরা আজ আমার দৃষ্টিতে যত তুচ্ছ এরূপ আর কখনো ছিল না তোমরা যদি চাও তবে আমি আগামী আগামীকালও তাদের সামনে আবার এরূপ করব সবাই বললেন না যথেষ্ট হয়েছে তারা যা শুনতে চায় না তুমি তা শুন এই প্রসঙ্গে আরেকটি করলে নয় আমরা ঘটনাটি বর্ণনা করেছেন ইবিন তিনি বলেন তিনি শুনেছেন একদিন রাতে আবু সুফিয়ান এ আবু জাহেদ এ হিসাম এবং বনজুহরার মিত্র আখনাস এ বিন সোরাইক আমর এ ওয়াহাব সাকাফি বেরিয়ে পড়লো। এ সময় তিনি নিজের ঘরে রাতে নামাজ আদায় করছিলেন এই তিনজনের এক একটা জায়গা বেছে নিয়ে সেখানে বসে এবং তার কোরআন পাঠ শুনতে লাগল তিনজনের কেউই অপর সাথীর উপস্থিতির কথা জানতে পারেনি কোরআন শুনতে শুনতে তারা সারা রাত কাটিয়ে দিল যখন ভোর হলো তখন প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে বেরিয়ে পড়ল কিন্তু পথিমধ্যে সকল দেখা হয়ে গেল তখন তারা একে অপরকে তিরস্কার করে বলল খবরদার এমন কাজ আর কখনও করবে না যদি তোমাদের নির্বোধ লোকেরা তোমাদের এভাবে দেখে ফেলে তাহলে তাদের মনে তোমাদের সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হবে তারপর তারা সবাই চলে গেল পরদিন রাতে আবার তিনজনই নিজ নিজ গোপন জায়গায় গিয়ে বসল এবং সারা রাত ধরে রসুলসাল্লু আলিয়াস্লামের কোরআন পড়া শুনল ভোর হলে তারা স্ব স্থান থেকে বেরিয়ে পড়লো। কিন্তু পথে সকলের আবারও দেখা হয়ে গেল তারপর তারা আগের দিনের মতো পরস্পর কথাবার্তা বিনিময় করল তারপর চলে গেল তৃতীয় দিনও একই ঘটনা ঘটল এবার তারা এই মর্মে অঙ্গীকার করল যে ভবিষ্যতে তারা এরূপ আর করবে না এই বলে তারা যার পথে চলে গেল যদিও কোরআস নেতারা গোপনে কোরআন শুনত প্রকাশ্যে তারা ছিল কোরআনের সবচেয়ে বড় অবমাননাকারী তাদের সামনে কোরআন পাঠ করা হলে তারা উপহাস করত এভিনী সাক বলেন যখনই রসুল্লা সাল্লু আলহি ওসাল্লাম কোরআসদের সামনে কোরআন পাঠ করতেন এবং তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন তখন তারা তাকে উপহাস করে বলত তুমি যার প্রতি আমাদের আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তর আবরণে বরণে আচ্ছাদিত কাজেই তুমি যা বলছ তা আমরা বুঝতে পারছি না আর আমাদের কানে আছে বধিরতা তুমি যা বলছ তার কিছুই আমরা শুনতে পাচ্ছি না এবং তোমার ও আমাদের মাঝে রয়েছে একটি পর্দা যা অন্তরায় সৃষ্টি করে রেখেছে সুতরাং তুমি তোমার কাজ করে যাও আর আমরাও আমাদের কাজ করে যাই আমরা তোমার কোনো কথাই বুঝি না আর এর প্রেক্ষিতে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেন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 যখন আপনি কোরআন পাঠ করেন তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই। আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দেই যাতে তারা একে উপলব্ধি করতে না পারে এবং তাদের কর্ণকোহরে বোঝা চাপিয়ে দেয় যখন আপনি কোরআনে পালনকর্তার একত্ব আবৃত্তি করেন তখনও অনিহাবশত ওরা পৃষ্ঠপ্রদর্শন করে চলে যায় যখন তারা কান পেতে আপনার কথা শোনে তখন তারা কেন কান পেতে তা শোনে তা আমি ভালো জানি এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালিমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ দেখুন ওরা আপনার জন্য কেমন উপমা দেয় ওরা পথভ্রষ্ট হয়েছে অতএব ওরা পথ পেতে পারে না তারা বলে যখন আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ হয়ে যাব তখনও কি নতুন করে সৃজিত হয়ে উঠিত হব বলুন তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা অথবা এমন কোন বস্তু যা তোমাদের ধারণায় খুবই কঠিন তথাপি তারা বলবে আমাদের কে পুনর্বার সৃষ্টি করবে বলুন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন অতপর তারা আপনার সামনে মাথা নাড়াবে এবং বলবে এটা কবে হবে বলুন হবে সম্ভবত শীঘ্রই সুরাবণী ইসরাইল আয়াত পঁয়তাল্লিশ আলী আসাল্লামের চাচা হামজা ইবিন আব্দুল মুতালিব ছিলেন একজন শিকারী প্রায়ই মরুভূমিতে শিকারে বেরিয়ে পড়তেন আর ফিরে এসে অন্যদের কাছে শোনাতেন অভিযানের রোমহর্ষক সব কাহিনী একদিন তিনি শিকারের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেছেন সে সুযোগে আবু জাহেল রসুল্লা সাল্লু আলহিহাস্লামের কাছে গিয়ে তাকে অভিযোগ দিতে লাগল রসুল্লাহ নিরুত্তর তিনি সাল্ল আলিহাস্লাম সাধারণত মূর্খদের কথার জবাব দিতেন না আল্লাহ সুবাহ তাকে মূর্খদের সাথে তর্ক না করার আদেশ করেছেন তুচ্ছ বিষয় নিয়ে পড়ে থাকা একজন মুসলিমের পক্ষে সাজে না মাঝে মাঝে দেখা যায় কথায় সারা দিতে গিয়ে দাওয়া আর দাওয়া থাকে না ব্যক্তিগত রেশারেশিতে পরিণত হয় প্রায় দেখা যায় যে ইসলামের শত্রুরা ইসলামের ভুল ত্রুটি খুঁজতে ব্যর্থ হয়ে দায়ের চারিত্রিক দোষ উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ে এ সময়ে তাদের কথা জবাব দেওয়ার অর্থ হল লক্ষ্য থেকে সরে যাওয়া ইসলামের কথা বলার পরিবর্তে নিজের ব্যক্তিত্ব রক্ষা করতেই অধিক ব্যস্ত হয়ে পড়া ফলে বক্তব্যের মূল বিষয় আর ইসলাম থাকে না এ কারণে ইসলামের দিক আহ্বান করতে গিয়ে কেউ যদি অপমানিত হয় তাহলে সেটা ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয় সেগুলো পাশ কাটিয়ে দাওয়া দিতে থাকতে হবে আল্লাহন বলে তাদের কথাবার্তায় আপনার যে দুঃখ ও মনকষ্ট হয় তা আমি খুব ভালোভাবে জানি কিন্তু তারা তো নিশ্চয়ই আপনাকে মিথ্যাবাদী বলে না বরং এই জালিমরা আল্লাহকেই অস্বীকার করে সুরা এই ঘটনা গেল হামজা তখন মাত্র শিকার থেকে ফিরছিলেন এক দাসীর মুখে শুনলেন তার ভাতিজাকে আবু জাহেল অপমানিত করছে ইসলাম নিও আজেবাজে বকছে হামজা সাধারণত স্বীকার করে আগে তা অফ করেই বাড়ি যেতেন এই ঘটনা শুনে তিনি প্রচন্ড রেগে গেলেন তার আত্মীয় হামজা নিজের অপমান হিসেবে নিলেন দ্রুত হেঁটে আবু কাছে গেলেন আবু জাহেল তার কোরাইশদের অন্য সব নেতাদের সাথে গাবার সামনে বসেছিল হামজার হাতে তখন শিকারের সরঞ্জাম আবু জাহেলকে দেখা মাত্র হাতের ধনুকটা দিয়ে প্রচন্ড জোরে আঘাত করে বললেন তোমার কত বড় সাহস তুমি আমার ভাতিজাকে আঘাত করো শুনে রাখো আমি মুহাম্মাদের ধর্ম অনুসরণ করছি সাহস থাকলে আমাকে মারো আবু মাথা থেকে রক্ত পড়তে থাকে তা দেখে বনুমাকসুম হামজার গায়ে হাত তুলতে উত্তত হয় বনু হাসিম উঠে দাঁড়ায় হামজার পক্ষে দুই গোত্রের লোকদের মধ্যে মারামারি পেতে যাওয়ার উপক্রম হলে আবু জাহেল মধ্যস্থতা করে তাদেরকে থামিয়ে বলে না ছেড়ে দাও হামজাকে আমি তার ভাতিজা মুহমদকে বাজেভাবে আক্রমণ করেছি হামজা তখনও ইসলামের উপর সত্যিকার ইমান আনেননি দৃঢ় বিশ্বাস থেকে তিনি ইসলামের ঘোষণা দেননি আবুকে খেপিয়ে দেওয়ার জন্য জিদ করে কথা বলেছিলেন। হামজা বাড়ি ফিরলেন হঠাৎ তার হুশ হল আরে এটা আমি কি করলাম ইসলাম গ্রহণ করে ফেললাম কিছুক্ষণ পর যখন মাথা ঠান্ডা হয়ে আসল তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন এবং আবিষ্কার করলেন তিনি বেশ ভালো সমস্যার মধ্যেই পড়ছেন তিনি মুসলিম হবেন নাকি কাফির থেকে যাবেন সেটা নিয়ে ভাবনায় পড়ে গেলেন যদি তিনি তার মুখের কথা ফিরিয়ে নেন সেটা তার জন্য অসম্মানজনক ব্যাপার কেননা তিনি ইতোমধ্যে আবুজাহেলকে মুখের উপর বলে ফেলেছেন তিনি মুসলিম হয়ে গেছেন চট করে মুখের কথা বদলে ফেলা সে সমাজে ভালো চোখে দেখা হতো না অন্যদিকে তার কথার উপর স্থির থাকা কঠিন কারণ তিনি কখনও আগে ইসলাম গ্রহণ করার ব্যাপারটা মাথাতেও আনেননি তিনি সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন বললেন হে আল্লাহ আমাকে সত্য পথ দেখান আমাকে বলে দিন আমি সত্যের পর আছি কিনা কোরাইশা মুশ্রিক হলেও আল্লাহর ইবাদত করত যখন তারা দোয়া করত তারা আল্লাহর কাছেই করত কিন্তু যদি তাদেরকে জিজ্ঞেস করা হতো তারা কেন অন্য প্রভুদের ইবাদত করত তারা বলত এই মূর্তিগুলো হলো মাধ্যম তারা আল্লাহর কাছে ইবাদত পৌঁছে দেয় প্রকৃতপক্ষে তারা সংশয়ের মধ্যে ছিল পরদিন সকালের কথা হামজাবিন আব্দুল মুতালিক বলেন সকালে উঠেই অনুভব করলাম আমার অন্তর ইসলামের প্রতি ভালোবাসায় ভরে গেছে তাই আমি রসুল্লা সাল্লাই এর কাছে গেলাম এবং তাকে বললাম আমি একজন মুসলিম প্রিয় চাচাকে পাশে পাওয়া ছিল রসুল্লা সাল্লু আলহিসামের জীবনের সবচেয়ে অসাধারণ মুহূর্তের একটি হামজা রাজিয়াল আনহু মুসলিম হলেন মন থেকে মুসলিম হলেন আবুজাহ চেয়েছিল নবীজ সাল্ল আলাইস্লামকে কষ্ট দিতে অথচ তার এই অপকর্মের সূত্র ধরে শেষ পর্যন্ত হামজা রদ আনহু মুসলিম হয়ে গেলেন এটাই আল্লা সুহান পরিকল্পনা মানুষ কখনোই জানতে পারবে না কোন কাজের পরিণতি ভালো আর কোন কাজের পরিণতি খারাপ ইবেনী সাক রহিমাউল্লা বলেন হামজা জিদের বসে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি ইসলামের ব্যাপারে সত্যিই আন্তরিক হয়ে যান এরপর আসছি অমর আব্দুল ইসলাম কাহিনী ছিলেন তিনি মুসলিমদের নির্যাতন করতেন একদিন সাথে উমারের দেখা হয় উমার রাজি আহ তাকে বলেন কোথায় চললে ওমে আবদুল্লাহ তিনি উত্তর দিলেন তোমরা আমাদের উপর অত্যাচার করেছ তাই আমার রবের ইবাদত করার জন্য অন্য দেশে চলে যাচ্ছি উমার উত্তর দিলেন তোমার ওপর শান্তি বর্ষিত হোক তোমার ভ্রমণ নিরাপদ হোক উম্মে আবদুল্লা খুব অবাক হলেন উমার তো এমন সহানুভূতি দিয়ে মুসলিমদের সাথে কথা বলার পাত্র নন ঘরে ফিরলে স্বামীকে তিনি ঘটনাটি বললেন তার স্বামী হাসতে হাসতে বললেন তুমি আশা করছো উমার মুসলিম হবে উম্মে আবদুল্লাহ বললেন হতেও পারে কেন নয় তার স্বামী বললেন উমারের বাবার একটা গাধা আছে না সেই গাধাটা মুসলিম হলেও হতে পারে কিন্তু ওমার মুসলিম হবে না ওমার সম্পর্কে কারোরই উঁচু ধারণা ছিল না জাহেলিয়া সময় ওমর কেমন ছিলেন সে বর্ণনা তিনি নিজেই দিয়েছেন আমি মদ খেতে ভালোবাসতাম আমার কিছু মদ্যপায় সঙ্গী ছিল তাদের সাথে রাতে দেখা করতাম আড্ডা মারতাম এক সন্ধ্যায় বের হলাম মদশালায় গিয়ে দেখি কেউ নেই তখন রাত হয়েছে ভাবলাম মদের দোকানে যাই কিন্তু গিয়ে দেখি দোকানও বন্ধ অনেক খোঁজেও সময় কাটানোর মতো কিছুই পেলাম না তখন ভাবলাম যাই দেখি কাবা ঘরে গিয়ে কাবার চারপাশে তাওয়াফ করি তাওয়াফ অফ করতে গিয়ে দেখলাম সেখানে আমিবাদে আরও একজন আছেন মুহাম্মদ আমি আর তিনি ছাড়া আর কেউ নেই তবে তিনি আমার উপস্থিতি টের পাননি রসুল্লা সাল্লাইসাল্লাম জেরুসালামের দিকে মুখ করে কাবায় নামাজ পড়ছিলেন আমি আস্তে আস্তে হেঁটে সামনে দিকে আসলাম কাবার চাদরের আড়ালে চুপচাপ লুকিয়ে আছি মুহাম্মদ তখন আমার একদম সামনে দাঁড়িয়ে কিন্তু চাদরের কারণে আমাকে দেখতে পাননি আমি এত কাছে যে তার তিলাওয়াত শুনতে পাচ্ছি তিনি সুর হাক্কা থেকে তিলাওয়াত করছেন কোরআন শুনে আমার বুক ঠান্ডা হয়ে গেল নিজেকে বোঝালাম এগুলো নিশ্চয়ই কোনো কবির কথা এ কথা ভাবার পরেই সুর হাক্কার পরে যে আয়াতি রসুল্লাহ সাল্লাই তিলাওয়াত করলেন তা হল এগুলো কোনো কবির কথা নয় খুব অল্প লোকই তোমরা সেটা বিশ্বাস করে থাকো সুরহাক্কা আয়াত একচল্লিশ আমি হতচকিত হয়ে গেলাম নিজেকে বললাম তাহলে নিশ্চয়ই কোনো গণকের কথা আর এর পরের আয়াতে ছিল এগুলো কোনো গণকের কথা নয় খুব কমই তোমরা স্মরণ করো সুরহাক্কা আয়াত বিয়াল্লিশ এই ঘটনা ছিল আমার ইসলামের দিকে আসার প্রথম পদক্ষেপ এরপর থেকেই ওমারের অন্তরে কুফরের ভিত দুর্বল হয়ে যায় কিন্তু আল্লা রসুলসাল্লা সাল্লাম ও মুসলিমদের প্রতি তার ঘৃণা কমল না একদিন সিদ্ধান্ত নিয়ে বসলেন তিনি ক্রাইশের এই ঝামেলা দূর করবেন দীর্ঘদিনের অনৈক্যের অবসান একমাত্র একভাবেই করবে যে করেই হোক মুহাম্মদকে হত্যা করতে হবে মক্কাকে সাবে ইন অর্থাৎ মুসলিমদের হাত থেকে রক্ষা করতে হবে উমার বদ্ধপরিকর নবীজির খোঁজ করা শুরু করলেন খুঁজে পেলেই হত্যা জানতে পারলেন দারুল আরকামে রসুল্লা সাল্লাইসাল্লাম তার ৪০ অনুসারী সহ আছেন উমার একাই চললেন হাতে উন্মুক্ত তলোয়ার তিনি জানতেন মোহাম্মদকে হত্যা করা হলে তাকেও মেরে ফেলা হতে পারে কিন্তু সেসব তিনি পর করেন না রাস্তায় তার এক আত্মীয় নাঈমের সাথে দেখা না ইম গোপনে মুসলিম হয়েছিলেন ওমর ইবনুল খতাবের চোখ দেখেই নাঈম বুঝে গেলেন ওমার খুব রেগে আছেন নিশ্চয়ই খারাপ কিছু ঘটাবেন তিনি জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ ওমার মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি কোনো রাগঢাক না রেখে অকপটে নিজের উদ্দেশ্য জানিয়ে দিলেন ওমার পরিস্থিতি গুরুতর দেখে নাঈম তৎক্ষণাৎ পূর্তি করে বললেন আগে তোমার নিজের বাড়িরই খোঁজ নাও তারপরে না হয় মুহাম্মদ কেন কি হয়েছে আমার বাড়িতে আবার কি সমস্যা উমার জানতে চাইলেন যাও খোঁজ নিয়ে দেখো তোমার আপন বোন মুসলিম হয়ে গেছে এই কথা বলে আমর বিন নোফের স্ত্রী সাইদ রাজি ওয়ানহ ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ একজন উমার এবার গন্তব্য পরিবর্তন করে বনের বাড়ির দিকে রওনা দিলেন সেখানে তার বোন ফাতিমা আর তার স্বামী কোরআন শিক্ষা দিচ্ছিলেন খাব্বাব বিন আড়াত রাজিয়াল্লাহ আনহু খাব্বাব তাদেরকে ভাজ করা একটি কাগজ থেকে স্তোরা তোয়াহা পরে শোনা ছিলেন ওমর এবনুল খাত্তাবের পায়ের শব্দ শুনেই খাব্বাব রাজিয়াল্লাহ আনহু লুকিয়ে পড়লেন ফাতিমাও চট করে কাগজটি লুকিয়ে ফেলেন উমার ভিতরে এসে বললেন কি সব আবলতাবল বলছিলে তোমরা শুনি তারা বললেন কই আমরা তো কিছু শুনিনি উমার বললেন আমি অবশ্যই তোমাদেরকে একটা কিছু দেলাওয়াত করতে শুনেছি বলো সেটা কি ছিল আমি শুনলাম তোমরা নাকি মুসলিম হয়ে গেছ এই কথা বলেই তিনি হঠাৎ জাইদ বিন জাইদকে আঘাত করে বসলেন আর তাকে খুশি মারতে গেলেন ফাতিমা স্বামীকে বাঁচাতে ছুটে গেলেন তার মুখেও উমার বিন খাত্তাব আঘাত করে বসলেন ফাতিমার মুখ থেকে রক্ত পড়তে লাগল এই দৃশ্য দেখে ওমর অপস্তুত হয়ে যান তার খারাপ লাগতে থাকে তিনি অনুতপ্ত হয়ে বোনের কাছে মাফ চাইলেন ফাতিমা বললেন হ্যাঁ আমি আর আমার স্বামী দুইজনই মুসলিম হয়েছি তোমার যা খুশি কর তোমরা যে কাগজটি পড়ছিলে সেটা আমাকে দাও ওমার বললেন না দেব না তুমি মুশরিক, তুমি নাপাক। পাক বললেন কথা দিচ্ছি আমি সেটা নষ্ট করব না উমার আব্দুল খত্তার রাজিউল্লা আহু নিজেকে পরিষ্কার করে ফিরে আসলে তার বন তাকে ভাঁজ করা কাগজটি দিলেন ওমার কাগজ থেকে সুরা তোহার প্রথম আয়াতি তেলাওয়াত করলেন জল কু নলিত তিলহল কলসম অর্শিষ্ট بالقول ম يعلم السر নহু الله لا কৌলি ফহু هو له ইহু الحسنى উলস <تصفيق> আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি আন অবতীর্ণ করিনি কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নবমণ্ডল সৃষ্টি করেছেন তিনি পরম দয়াময় আর সে সমাসীন হয়েছেন নবমণ্ডলে ভূমণ্ডলে এত দুভয়ের মধ্যবর্তে স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই যদি তুমি উচ্চ উচ্চকণ্ঠেও কথা বলো তিনি তো গুপ্ত ও তদাপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্য মন্ডিত নাম তারই সুরাতোয়াহা এক এক থেকে আট অমর আবনুল খত্তা রাজিয়াল আনহু তিলাওয়াস শেষ করে বললেন কথাগুলো অসাধারণ খাব্বাদ রাজিয়ালাহ আনহু এতক্ষণ লুকিয়েছিলেন ওমারের এই কথা শুনে বের হয়েলেন বললেন ওমার আশা করে আল্লাহ আপনাকে বেছে নেবেন গতকাল আমি শুনেছি আল্লা নবী সাল দোয়া করেছিলেন হে আল্লাহ যে কোন একজন ওমর পদ দেখান মাত্র একদিন আগেই আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যে আল্লাহ যেন দুইজন ওমারের মধ্যে একজনকে পদ দেখান ওমর ইবনুল খাত্তাব অথবা আমর হিসাম অর্থাৎ আবু আমর ওমর ওমায়ের এই সবই একই নামের বিভিন্ন রূপ নবীজ সাল্লিসাল্লাম আল্লাহর কাছে এই দুজনের একজনের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করার জন্য দোয়া করছিলেন অমর আব্দুল খত্তাব রাজ আনহু খাব্বাবকে বললেন আমি মুসলিম হতে চাই আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চল খাব্বাব তাকে বললেন আপনি দারুল আরকামে গিয়ে তার সাথে দেখা করুন অমর আব্দুল খাত্তাব দারুল আরকামে গিয়ে দরজার করা সে সময় রসুল্লা সাল্লু আলাইসাল্লাম সাহাবিদের নিয়ে গোপন বৈঠক করছিলেন সে সময় মক্কায় প্রকাশ্যে ইসলামের কোন কার্যক্রম হতো না তাই এই গোপন বৈঠকের আয়োজন সাহাবাদের মধ্যে একজন উঠে দরজার ওপাশে উঁকি দিয়ে রসুল্লাহ সাল্লু আলহামকে জানালেন ওমার এসেছে খানিকটা শঙ্কা খানিকটা বিস্ম মেশানো কণ্ঠে সেই সাহাবা বললেন ওমর বিন খাত্তা বাইরে দাঁড়িয়ে তার সাথে তলোয়ার আছে আরেকজন সাহাবি সাহস করে প্রস্তাব দিলেন দরজা খোলা হোক কিন্তু ওমার বিন খাতাবের মুখোমুখি হবার সাহস সবার ছিল না যার ছিল তিনি হলেন হামজা এ বিন আবদুল হামজা বললেন হে আল্লাহ রসুল যদি ওমার ভালো নিয়তে এসে থাকে তাহলে আমরা তার সাথে সুন্দরভাবে বোঝাপড়া করে নেব কিন্তু সে যদি খারাপ নিয়তে এসে থাকে তাহলে তার তলোয়ার দিয়েই তাকে মারব রসুল্লা সাল্লু আল্লাম হামজাকে বললেন সমস্যা নেই আমি নিজেই দরজা খুলে ব্যাপারটা দেখছি রসুল্লাহ সাল্লু আলাইস্লাম এগিয়ে গিয়ে দরজা খুললেন রসুল্লাহ ছিলেন মাঝারি উচ্চতা ও মাঝারি করণের অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে আজাবের জন্য অপেক্ষা করছ ওমর আব্দুল খত্তাব বললেন হে আল্লাহ রসুল আমি মুসলিম হতে এসেছি রসুল্লাহ সাল্লা আলাই বলে উঠলেন আল্লাহু আকবার ঘটনাটি ঘটছিল দরজার সামনে সাহবারা অন্য ঘরে থাকায় কিছুই দেখতে বা শুনতে পাননি কিন্তু আল্লাহ আকবার শুনেই বুঝতে পারলেন যে উমার মুসলিম হয়ে গেছেন তারা এই খবরে এত খুশি হলেন যে জোরে জোরে তাকবির দিতে লাগলেন আল্লাহ আকবার আল্লাহ লোকেরা তাদের তাকবির শুনে ফেলল সেদিনের মতো সভা ভেঙে সবাই হরা করে সরে পড়লেন উমর রাজ আনহুর ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে মোড় ঘুরিয়ে দেওয়া একটা ঘটনা আবদুল্লাহ বিন মাসুদ রাজ আনহু বলেন ওমারের মুসলিম হওয়া ছিল বিজয় তার মদিনায় হিজরত ছিল ইসলামের সহায় আর তার শাসন ছিল রহমত তিনি আরো বলেন উমার মুসলিম হওয়ার আগে আমরা কখনো গাবাগরের সামনে প্রকাশ্যে সালাত আদায় করতে পারতাম না তার ইসলাম গ্রহণ পুরো মুসলিম সমাজের পরিস্থিতি বদলে দেয় আবদুল্লা বিন মাসুদ আরো বলেন উমার মুসলিম হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের ইসলাম গ্রহণের কথা গোপন রাখতাম তিনি মুসলিম হওয়ার পর আমরা গর্বের সাথে আমাদের ইসলামের কথা বলে বেড়াতাম সিরাতের এক বর্ণনা এসেছে যখন ওমর মুসলিম হন মুসলিমদের দুই রসুল্লাহাল দাঁড় করান এক সার নেতা হামজা আর এক সার নেতা ইসলামের ঘোষণা দিতে দিতে রাস্তায় প্রকাশ্যে হাঁটতে থাকেন আর রসুল্লাহু আলহিহাস্লাম এই দুই সারির মধ্য দিয়ে হেঁটে যান এটা ছিল ইসলামের ইতিহাসে প্রথম পাবলিক ডেমনস্ট্রেশন ওমর আব্দুল খাতার রাজিয়াল আনহু মুসলিম হওয়ার পর জানতে চান মক্কার সবচেয়ে বড় মক্কার কে পারবে আমার ইসলাম গ্রহণের খবর সবার কাছে ছড়িয়ে দিতে অমর ইবনুল চুপে সারে প্রকাশ করতে চাননি তিনি চেয়েছিলেন সবাই জানুক তিনি মুসলিম হয়েছেন তাকে বলা হল জামিল আজ জুমাহের কথা সে ছিল মক্কার মিডিয়া মজার এই ঘটনাটি বর্ণনা করেছেন ওমারের ছেলে আবদুল্লাহ ইবিন ওমর রাজিয়াল আনহু তার ভাষায় ওই সময় আমি বেশ ছোট কিন্তু সেদিন যা দেখেছি তার সবই মনে করতে পারি আমি বাবার পিছু পিছু গেলাম বাবা জামিল আজ জুমাহিকে বললেন তুমি কি জানো আমি কি করেছি জামিল বলল কি করেছেন আপনি তিনি বললেন আমি মুসলিম হয়েছি। জামিল এই খবর হয়েছিটুকু সাথে সাথে তার জোব্বার টেনে তুলে দৌড়ে কাভা ঘরের দিকে গেল আর সবার সামনে গিয়ে তার স্বরে চিৎকার করে বলতে লাগল হে কোরাইশ লোকসকল। লোক সকল অমার হয়েছে ওমার সাবেইন হয়েছে সাবেইন শব্দটা শুনে অমার তাকে শুধরে দিয়ে বললেন আরে সাবে এই না বলো আমি মুসলিম হয়েছি কিন্তু কে শোনে কার কথা জামিল তার এই তাজা খবর প্রচার করতে চারিদিকে পাগলের মতো ছুটছে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে মানুষ সব দিক দিয়ে বাবাকে ঘিরে ধরল তারা তাকে মারতে লাগলো আর তিনিও তাদের সাথে মারামারি করতে লাগলেন ঘণ্টাখানিক ধরে এভাবে চলল সূর্য যখন একেবারে মাথার উপরে তখন তারা ক্লান্ত হয়ে ক্ষান্ত দিল অমর আব্দুল খাত্তাব বাড়ি ফিরলেন সেখানেও লোকজন তার বাড়ি ঘেরাও করল তারা তাকে মেরেই ফেলবে অমারের ইসলাম গ্রহণ ছিল তাদের জন্য একটা বিরাট ধাক্কা তারা সহ্যই করতে পারছিল না বিষয়টা তার ঘরে এক লোক আসলো তিনি অমারকে জিজ্ঞেস করলেন কি হয়েছে অমার বললেন এরা আমাকে মেরে ফেলতে চায় লোকটি বলল বিষয়টা আমি দেখছি তারা তোমাকে মারবে না এরপর তিনি বাইরে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন এই মানুষটিকে তোমরা একা ছেড়ে দাও তার কি নিজের পছন্দ মতো ধর্মগ্রহণ করার অধিকার নেই আমি তাকে নিরাপত্তা দিচ্ছি এ কথা শুনে সবাই চলে গেল অনেকদিন পরের কথা আবদুল্লাবিন ওমর তার বাবাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বাবা সেদিন আপনাকে যে লোকটা সাহায্য করছিল তিনি কে ছিলেন ওমর আদানহু বললেন তিনি হলেন আল আস ওয়াইল আল আস ওয়াইল ছিলেন আমর ইবনুল আসের পিতা তিনি মুসলিম ছিলেন না ওমর ইবনুল খাত্তাবের গোত্র খুব একটা শক্তিশালী ছিল না কিন্তু আল আসবিন ওয়াইলের গোত্রের সাথে তাদের মিত্রতা ছিল সবশেষে একটা মজার ঘটনা দিয়ে আজকে সিরাতের পর্ব এখানে শেষ করছি উমার রাজিউলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন আমার ইসলাম গ্রহণের এই খবর মক্কার সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষীকে না জানালেই নয় উমার ছিলেন প্রচন্ড সাহসী তিনি ইচ্ছে করেই কোরাইশদের গায়ে জ্বালা ধরিয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিলেন তিনি ভেবে চিন্তা আবিষ্কার করলেন সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী হচ্ছে আবু জাহেদ তাকেই সরাসরি গিয়ে জানিয়ে আসি আমার ইসলাম গ্রহণের কথা যেই ভাবনা সেই কাজ ওমার গেলেন তার মামা আবু জাহেলের বাসায় দরজায় নক দিলেন নক নক আবু জাহেল দরজা খুলে ওমারকে দেখে খুব খুশে উঠল বলল আরে আমার ভাগ্নে এসেছে দেখছি এসো এসো স্বাগতম কি খবর তোমার বলো তো শুনি মামা আমি আপনাকে জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান এনেছি এবং তিনি যে বিধান এনেছেন তা সত্য বলে স্বীকার করে নিয়েছি আবু জাহেলের মাথায় যেন বাড়ি পড়ল সাত সকালে ভাগ্নে এসে তাকে এমন মধুর সংবাদ দিয়ে যাবে সে ভাবতেই পারেনি সে ভাগ্নেকে বলল আল্লাহ তোকে আর তোর খবরের বরবাদ করুন এই বলে ধরাম করে দরজা বন্ধ করে দিয়ে বাড়ির ভেতরে চলে গেল অমার ইবনুল খত্তা আনহুর ইসলাম গ্রহণ থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই এক নম্বর রসুল উল্লাহ সাল্লাহামের জীবন থেকে একজন আদর্শ নেতৃত্বের গুণাবলী সম্পর্কে ধারণা পাওয়া যায় রসুল মানুষ চিনতেন তাই তিনি ওমর ইব্দুল খত্তাব অথবা আবু জাহেলের হিতায়ত আল্লার কাছে দোয়া করেছিলেন ওমর ইব্দুল খত্তাব এবং আবু জাহেলের এমন কিছু গুণ ছিল যে গুণগুলোর কারণে তারা বড় মাপের নেতা হওয়ার যোগ্যতা রাখতেন আবু জাহেলকে তার গোত্রের লোকেরা আবুল হাকাম বলে ডাকত এর মানে হলো জ্ঞানের পিতা কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী হওয়া সত্ত্বেও সে ইসলামে প্রবেশ করেনি আর এই কারণে রসুলুল্লাহ সাল্লাস্লাম তার নাম দিয়েছিলেন আবু জাহেল যার মানে মূর্খের পিতা এই দুজন মানুষ ছিলেন দৃঢ়চেতা নিজেদের আদর্শ ধরে রাখতে বদ্ধপরিকর তারা যা বিশ্বাস করতেন তা প্রতিষ্ঠা করার জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতেন তারা ছিলেন তেজি ও সাহসী কঠিন পরিস্থিতিতে সবাইকে ছাপিয়ে উঠে দাঁড়ানোর মতো তাদের ক্ষমতা ছিল আর তাদের মধ্যে এই গুণাবলীর সমন্বয় দেখতে পেয়েই রসুল্লা সাল্লু আলাইসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন দুই রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের চরিত্র থেকে নেতৃত্বের আরেকটি গুণ শেখার আছে সেটি হল মানুষ চিনতে পারা এবং তাদের সমস্যা বুঝে তাদের অন্তরের রোগের সঠিক চিকিৎসা করা অমর ইবনুল খাত্তাবের অন্তর ছিল মুসলিমদের প্রতি ঘৃণায় পরিপূর্ণ তাই যখন অমর মুসলিম হন রসুল্লাহ সাল্লাই জানতেন তার সমস্যাটি আসলে কোথায় এবং সেই সমস্যার প্রতিকার কি। কী রসুল্লাহ সাল্লাইস্লাম তার হাত অমর ইবনুল খাত্তাবের বুকে রেখে একটি দোয়া পড়েছিলেন হে আল্লাহ তার অন্তরকে আপনি ঘৃণা থেকে মুক্ত করে দিন দোয়াটি তিনি তিনবার পড়েন তিন রসুল্লা সাল্লু আলাইসালাম বলেছেন তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতে শ্রেষ্ঠ তারা ইসলামেও শ্রেষ্ঠ যদি তাদের দিনের বুঝ থাকে এই কথার দ্বারা রসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম বুঝাতে চেয়েছেন যে ইসলাম গ্রহণের পূর্বে যারা ভালো গুণের অধিকারী হয় ইসলাম গ্রহণের পরে তারাই সবচেয়ে ভালো মুসলিম হতে পারে যদি তাদের দিনের বুঝ থাকে وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه والسلام الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رايندروس ميديا الانوانوى پوجكشنبو کے جانتے وزید کرون www.raindropsmedia.org اثبا facebook page www.facebook.com slash raindrops media اثبا channel www.youtube.com slash